পিতা মাতার মৃত্যুর পরে তাদের জন্য সন্তানের করণীয় কি আমরা দেখলাম রসুল্লাহ সাল্লাহাম দোয়া ইস্তেফারের পাশাপাশি সদাকার কথা বললেন যে সদাকার অর্থ হল সদাকা জারিয়া ইস্তায়ী দান আমরা খানাপিনা করাই খানাপিনা প্রথমত রসুলামের সুন্নত নাই সাহাবিরা কখনো করেননি আল্লাহ রসুলাম নিজের তার অফাতের পরে তার সন্তানেরা তার দৌভিত্র নাতিগণ তার খলিফাগন সাহাবিগন কেউ কোনো খানার আয়োজন করেননি রসুল্লা সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় অগণিত সাহাবির পিতামাতা আত্মীয় স্বজন আপনার ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিজের আপনজনেরা তার কন্যা তার নাতি তার স্ত্রী অনেকেই মৃত্যুবরণ করেছেন তিনি কারোর জন্য কোন খানার আয়োজন করেননি দোয়া এবং সদাকা এই দুটো বিষয়ে আমরা দেখতে পাই খানার আয়োজনের প্রথম বিষয়টা সোনা বিরোধী কাজেই এখানে কবলিয়াতের সবের আশা করা যায় না দ্বিতীয় বিষয় এখানে আনুষ্ঠানিকতা সামাজিকতা বেশি এখানে মানুষ কে কে বললো কত টাকা খরচ হলো এটা আর এই ধরনের বাধ্য এমনি কোন সত্যকার সন্ন্যাসম্মত নে এরকম চিন্তা থাকলে স্বভাব হয় না তৃতীয়ত আমরা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে সম্মানিত দর্শক আমরা কিন্তু যারা সমাজে পাপি মহাপী বলে পরিচিত কুফুরিতে লিপ্ত সলাত মোটও আদায় করেন না এদেরকেও কিন্তু দাওয়াত দিবেন এদেরকে বেশি দাওয়াত দিতে হয় কারণ এটা সমাজে প্রভাবশালী আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য হাদিসে বলেছেন যখন সমাজের মানুষেরা এই পাপীদের সাথে খাওয়া দাওয়া কর তাহলে তখন ওই পাপীদের পাপের স্বীকৃতির কারণে আমরাও তাদের পাপের অংশ পেয়ে যাই কাজে আমি যখন সমাজের পাপি ব্যক্তিকে পুস্পষ্ট পাপি আমরা সবাই পাপি কিন্তু যে ব্যক্তি মহাপাপে লিপ্ত সলাত মোটো আদায় করেন না সলাতের বিরুদ্ধে কথা বলেন কুফরি কথা বলেন মানুষ হত্যা করেন অনেক মহাজঘন্য অপরাধে লিপ্ত আমরা তাদেরকে চিনি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 জনকল্যাণ কাজে ধর্মীয় প্রতিষ্ঠানে এ দিয়ে দিতেন আনুষ্ঠানিকতা যেহেতু আপনি সোনাবিরোধী ভাবে করতে গেছেন তাই তো বিপদে পড়েছেন সম্মান দর্শক সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই আনুষ্ঠানিকতা বারবার করতে পারি না পিতামাতার মৃত্যুর পরে একবার হয়তো এক মাস দু মাস পনেরো দিন বিশ দিন অথবা কোনো দিন ঠিক করে না করে একটা অনুষ্ঠান করে দিলাম সমাজের লোকেরা বলল হ্যাঁ বিশাল কাজ করেছে পিতামাতার খুব ভক্ত কিন্তু এরপরে যখন বছরের পর বছর চলে যায় আমরা কিন্তু আর করতে পারি না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 তার পিতা মাতা তত দিন কবরে বসে এই সবটা পেতে থাকবে কাজেই আমরা সন্ন্যাসম্মত সম্মতভাবে সদাখা করার মাধ্যমে পিতামাতাকে সব পাঠানোর চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন আমিন আর আগের হাদেশটায় আমরা আরো কয়েকটা বিষয় জানলাম দোয়া আমরা সবাই করতে পারি দান আমরা যে যতটুক পারি করতে পারি পাশাপাশি তাদের ওয়াদাগুলো পূর্ণ করা এটা আমাদের দায়িত্ব তাদের বন্ধুদেরকে সম্মান করা এই ব্যাপারেও আরো অনেক সহি হাদিস রয়েছে পিতা এবং মাতা যাদের কাছে অন্তর খুলে বসতে পারতেন যাদের দেখলে খুশি হতেন যাদের সাথে গল্প আড্ডা দিতেন তাদের মৃত্যুর পরও তাদেরকে সম্মান করা তাদেরকে একরাম করা এটা পিতা মাতার একরামের অংশ অন্য একটা হাদিস এসেছে আব্দুল্লাহ অমর আদি আল্লাহ তালা আনহু সফরে চলেছেন হঠাৎ এক বেদুইন বৃদ্ধ বেদুইন পথে দেখা তিনি তাড়াতাড়ি উঠতে নেমে তার বসার জায়গায় বসতে দিয়েছেন নিজের গায়ের চাদর বিষিয়ে দিয়েছেন অনেক সম্মান করেছেন নিজের মাথার পাগড়ি খুলে তাকে হাতিয়ে দিয়েছেন চলে গিয়েছে সাথে জিজ্ঞাসা করছেন যে আপনি এটা কি করলেন এই বেদইনকে আটানা দিনেই তো খুশি হয়ে যেত আপনি এত একর করলেন কেন তাকে তখন তিনি বললেন যে এই লোকটা আমার আব্বার কাছে যেত আব্বার সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল আর রসুল্লাহ সালাম বলেছেন পিতা মাতার খেদমতের অংশ হলো পিতা মাতার বন্ধু বা বান্ধবী পিতা মাতার আপন সম্মান করা সম্মানিত দর্শক এ ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে পিতামাতা যাদেরকে ভালোবাসতেন জগতে যাদের সাথে এক বন্ধুত্ব ছিল তাদের সাথে আমরা সম্মানের আচরণ করা এটা পিতামাতার প্রতি সম্মান প্রদর্শনের একটা অন্যতম প্রকাশ এরপরে রসল্লা সাল্লাহসাল্লাম বললেন লা ইল্লা রক্ত সম্পর্ক আত্মীয়তা রক্ষা করা এটা পিতামাতার খেদমতের সাথে একটা অবিচ্ছেদ্য জড়িত বিষয় এ বিষয়ে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 জিহাদের চেয়েও বড় এবাদত পিতামাতাকে কষ্ট দেওয়া তার সামান্যতম অবাধ্য হওয়া কঠিনতম পাপ বলে ইসলাম গণ্য করেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ তারা তোমাদের জন্য মায়েদের অবাধ্য হওয়া এবং কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলা হারাম করে দিয়েছে সম্বন্ধিত দর্শক লক্ষ্য করুন এখানে দুটোই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 মায়েদের অবাধ্য হওয়া আর কন্যাদের পুঁতে ফেলা সমাধে দর্শক অন্য হাদিসে আল্লাহ রসুল সাল আলী আসালাম শুধু হারামের কথাই বলেননি আকবরুল কাবায়ের মহা হারামের ভিতরে শিরিকের পরে পিতা মাতার অবাধ্য হওয়াকে গণ্য করেছেন সবচেয়ে বড় কবিরা আল্লাহর সাথে শিরিক করা এর পরের মহাকবিরা পিতামাতার মাতার অবাধ্য হওয়া সমাধে দর্শক শুধু তাই নয় অনেক কবিরা আল্লাহ মাফ করবেন তবাই মাফ করবেন অথবা তবা ছাড়াও আল্লাহ দয়া করে মাফ করতে পারেন শিরিক আল্লাহ করবেন না আর পিতামাতার অবাধ্যতার জন্য আল্লাহ জান্নাত হারাম করবেন এটা বিভিন্ন তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের অহমত করবেন না দৃষ্টি দেবেন না জাননাতে উপবেশ না আলা কুয়ারে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 দ্বিতীয় অন্য বর্ণনায় অন্য হাদিসের রসুল্লাহাম ক্ষেত্রে বর্ণনা করেছেন যে ব্যক্তি তার পরিধু পোশাক অর্থাৎ পাজামা প্যান্ট লুঙ্গি, পাঞ্জাবি পিরহান জুব্বা টাকনুর নিচে পায়ের গোড়ালির উপরে যে উঁচু তার নিচেই ঝুলিয়ে পড়ে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবেন না আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছেন সম্মানিত দর্শক পিতা প্রতি অবাধ্যতা হওয়ার যে মহাপাপ এটা শুধু জান্নাতেই নয় দুনিয়াতেও এজন্য আল্লাহ তালা কল্যাণ এবং অকল্যাণ দেন পিতামাতার মাতার পিতামাতার সাথে ভালো আচরণ এবং পিতামাতার মাধ্যমে পাওয়া রক্ত সম্পর্কের আত্মীয়তা রক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন আর পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া যে রক্ত সম্পর্ক আত্মীয়দের সম্পর্ক নষ্ট করা এজন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছেন সোহেব খারিব অন্যান্য কেতাবের সেই الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন من أراد أن ينسأ في أجله ويبارك في جو تاي جاء الله في رزقه فليسل رحم যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটাকে বাড়িয়ে দিবেন এবং তার রিজিকে বরকত দিবেন সেজন্য তার রক্ত সম্পর্কের আত্মীয়টাকে সংরক্ষণ করে হেফাজত করে অর্থাৎ পিতা-মাতা এবং পিতা-মাতার মাধ্যমে যে সম্পর্ক আমরা পেয়েছি এটা সংরক্ষণ করতে হবে তাহলে আল্লাহ আয়ু বাড়িয়ে দিবেন রিজিকও বরকত সম্মানিত দর্শক আমরা দুনিয়াতে তো এই দুটো জিনিসের পিছনেই ছুটি আমাদের সুস্থতা আয়ুটা বেড়ে যাক রিদিকে বরকত হোক এই জন্য আমরা কত পাগলের মতো ছুটি কোথাও টাকা নিয়ে যাচ্ছি কোথাও সেজদা দিচ্ছি কোথাও হয়তো তাবিজ কব জানার চেষ্টা করছি রসুল আল্লাহ সাল্লাহাম যেটাকে নিষেধ করেছেন সেটাও করছি আল্লাহ যেটাকে শিরিখ বলেছেন সেটাও করছি উদ্দেশ্য একটাই যত তাড়াতাড়ি দুনিয়ায় কিছু পাওয়া যায় আর আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যেটা বললেন যেটা করলে দুনিয়াতে নিশ্চিত আসাদ মহাসত্যবাদী বলে বিশ্বাস করেছি তিনি বলছেন তোমাকে কোথাও দৌড়াতে হবে না কোথাও যেতে হবে হক আদায় করো আল্লাহ তোমার আয়ুও বাড়িয়ে দেবেন তোমাকে আল্লাহ বরকুত দান করবেন নিজেকে আমরা রসুল্লাহ শিক্ষাটাকে অনুধাবন করার চেষ্টা করি সম্মানিত দর্শক আজকে আর লম্বা করতে পারছি না সময় শেষ হয়ে গিয়েছে আশা করছি আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে অন্য কোন পর্বে এ বিষয়টা আবার আমরা আলোচনা করব আল্লাহ তালা ততদিন আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহর এবাদত এবং রসুল্লাহ সন্নত পালনের মধ্যে রাখুন এ দোয়া করে শেষ করছি ওসলাল্লাহ মোহাম্মদিন উমি ও আল্লাহ আলহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ